বাংলা সমাধান সম্মানিত দর্শক আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরক আমরা হাদিৎগুলোর উপরে ধারাবাহিক আলোচনা শুনে আসছি আল্লা ভীতি নিয়ে এসে দুনিয়ার মোহ কমানোর হাদিসগুলো মানুষের দিলকে নরম করে দেওয়ার হাদিসগুলো এই পর্যায়ে আজকে যে হাদিস আমরা শুনবো সাহি আল বুখারি থেকে সাহাবি আবু হরাই রিআল্লাহ আনু বর্ণনা করেছেন কলা রসল্লাহ সাল আলহি ও তায়ে শাহ আব্দালিফে ওয়াল খামি সাহ ইন ওয়া রাহাম দহ হাজিস সরঞ তর্জমা হচ্ছে সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল যে ব্যক্তি দিনারের দাস দেড়হামের দাস কাতিফার দাস এবং খামিস দাস যে ব্যক্তি দিনারের গোলাম দেড়হামের গোলাম হয়ে গেল কাতিফা এবং খামিস গোলাম হয়ে গেল সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল বিফল হয়ে গেল সেই ব্যক্তি সর্বহারা হয়ে গেল ইন ও তুইয়ারা দিয়া তাকে দেওয়া হলে খুব খুশি হয় ওয়াইলামি অতলামি অর্দা আর দেওয়া না হলে মন খারাপ হয়ে যায় ছোট্ট হাদিস এ তা এসা বলতে ব্যর্থ হয়ে যাওয়া সব কিছু হারানো ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া ফেল করা এ অর্থে আসে তার যে ব্যক্তি দিনার দিরহাম এবং কাতিফ এবং খামিসার গোলাম হয়ে গেল সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল। দিনার দেড় হাম তো আমরা বোধ বুঝি দিনা আর মুদ্রা ছিল তখনকার জমানায় আর কাতিফা কী জিনিস কাতিফা একটা চাদরের মতো শালের মতো আর খামিসা হচ্ছে একটা স্কার্ফের মতো যেটা মাথায় বাঁধার জন্য ব্যবহার করা হয় স্কার্ফ ওনার মতো কিছুটা পুরুষদের জন্যই মহিলাদের জন্য বলা হয় হেমার খামিসা ওই সময় তিনি যখন হাজিজ বলেন ওনার সময় কাতিফা এবং খামিসা এরকম দুইটা পোশাকের মতো ছিল একটা চাদরের মতো আর একটা একটু ছোটো সাইজে চারকোনা চতুর্ভুজের মতো আর যেটা লম্বা হতো সেটা হলো চাদর সে চাদরের সেকেলে যেটা ছিল কাতিফা আর যেটা চতুর্ভুজ সেটা ছিল খামিসা যে চারটা জিনিস বলেন যে দিনার দেড়হাম কাতিফা খামিসা এইগুলার যে গোলামি করে সেই ব্যক্তি ধ্বংস হয়ে গেলো ক্ষতিগ্রস্ত হয়ে গেল তাকে দেওয়া হয়ে গেলে খুশি হয় আর না দেওয়া হয়ে গেলে না দিতে পারলে না পেলে তার মন খারাপ হয়ে যায় বেজার হয়ে যায় না হয়ে যায় হয়তো প্রসঙ্গটা এই তিনি যখন যুদ্ধ যুদ্ধজিহাজে ছিলেন গনিমতার মাল আসতো বাইতের মালে কিছু জমা হতো তখন তিনি সাহাবাদেরকে বন্টন করে দিতেন দিনার দিতেন দেড়হান দিতেন টাকা পয়সা দিতেন আর কাপড় চোপড় যেগুলো পাওয়া যেত ব্যবহৃত কোনো জিনিস সেগুলোও কিন্তু তখন বন্টন করে দেওয়া হতো আর তখনকার অবস্থা তো বুঝেন এত জিনিসপত্র তাদের কাছে ছিল না একটা কাপড় পাওয়া একটা বিরাট কথা সেই জন্য এখনকার জামানায় কার ব্যবহৃত কাপড় কে পড়বে কেউ পরতে চাইবে না এখন পৃথিবীতে সম্পদের যথেষ্ট প্রাশুর্যতা রয়েছে যত আরও পরে সময় আসবে কে আমাদের দিন আসবে সম্পদের পরিমাণ কিন্তু আরও বাড়তে থাকবে যাই হোক ওই সময় তিনি বললেন যে গণিমতের মাল থেকে যাদেরকে এইগুলো দেওয়া হয় দিতে পারলে কিছু লোক আছে যারা খুবই দুনিয়াদার এবং সব সময় তাদের মোহ সম্পদের দিকে যখন দেওয়া হয় খুব খুশি আর না দেওয়া হলেই দেবারে পাইনি মন খুব খারাপ খুব বেজার অসন্তুষ্ট বিভিন্ন মন্তব্য উল্টাপাল্টা করতে পারে সাহাবিদের মধ্যে অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করতেন না হয়তো মন খারাপ করতেন না কিন্তু দুর্বল মনা মুসলমান সেই জামানায় কিছু ছিল গণিমতের মাল না পেলে মন্তব্য করতেন কিছু এরকম পাওয়া গেছে যেমন তিনি তাইয়েফের ময়দানে একবার যখন সম্পদ বন্টন করতে গেলেন গনিমতের মালে হোনাইনের পরে তিনি ভাগ করে দিয়ে দিলেন আবু সুফিয়ান সহ মক্কা বিজয়ের পরে যখন কিছুদিন পরে হোনাইনের যুদ্ধ হলো তায়েফে প্রথম দিকে মুসলমানরা খুব মার খেলেন পরে আল্লাহ তালা মুসলমানদেরকে বিজয় দান করলেন গণিমতের মাল বন্টনের প্রশ্ন আসলে তিনি মাক্কার যারা নৌ মুসলিম ছিলেন তারাও ওনার সঙ্গে যোগ দিয়েছিলেন যুদ্ধে তাদেরকে খুব বেশি বেশি করে গনিমত্র মাল দিয়ে দিলেন মদিনার যারা মুসলমান আছেন মহাজেরিন বা আনসার তাদেরকে তেমন কিছু দিলেন না তো ওনার প্রত্যেক যুদ্ধের পরেই তো ওনারা যারা যুদ্ধে যোগদান করেছেন তাদেরকে যে যা পাওয়া যায় সম্পদ সেগুলোকে একটা সম্পদ বাড়িতে মারে রেখে দিয়ে বাকিটা তাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় তো তারা আশা করেছিলেন তারা পেলেন না তো একটু মন খারাপ তিনি তার পেলেন্ট আছে উল্লা সাল্লাহ আলাইসাল্লাম কেউ কেউ একটু কথাবার্তাও ফিসফিসানিও করেছে তারা বলল দেখো এতদিন আমাদেরকে যা দিয়েছে মোদিনাওয়ালাদেরকে এখন দেবে দেবে না এখনকার মক্কা নিজের লোক পেয়ে গেছেন তো এখন আর আমাদেরকে দেবেন না মক্কা লোকরা তো ওনার গোষ্ঠী এটা তো ন্যাচারাল তিনি মোদিনা স্বাভাবিককে ডাকলেন বলে যে দেখো কোনো খাস মশলা হাতার কারণে মক্কা লোকদেরকে দিয়ে দিলাম তোমাদেরকে দেয়নি কিন্তু তারা তাই থেকে মাল নিয়ে মক্কা যাবে আর তোমরা আল্লাহ নবীকে নিয়ে মদিনা যাবা কোনটা উত্তম তোমরা কি খুশি না যে মক্কা বিজয়ের পরেও আমি মক্কায় ফেরত আসতেছি না আমার বাড়িঘরে এখানে ছিল আমার মক্কার প্রতি দুর্বলতা অনেক আছে আমার নিজের জায়গা কিন্তু তোমরা আমাকে মদিনা জায়গা দিয়েছ আশ্রয় দিয়েছ সাহায্য করেছ হৃজরাতের জন্য সমস্ত সাহাবিরা তারা মহাজেরা এসেছেন তাদেরকে তোমরা সহযোগিতার হাত সম্প্রসারিত করেছ আমি তোমাদেরকে নাকশ করে আমি মক্কায় চলে আসবো নাম ওদিনাই থাকবো আল্লাহ তালা আমাকে যতদিন হায়তে রেখেছে। তোমরা কি খুশি না সাহাবিরা খুশি হয়ে গেলেন রাসুলাল্লাহ আমাদের মানে কোনো দুঃখ নাই যে গণিমতার মালগুলো আপনি মক্কাল উদ্দিনকে দিয়ে দিয়েছেন আমাদেরকে দেননি নবী করিম সাল্লাম মকাল উউদ্দিনকে এই জন্য দিয়েছেন এরা নও মুসলিম তারাদের ইমান এখনো মজবুত হয়নি আর ভাগ করে সবাইকে দিলে পরিমাণ কমে যাবে ওদেরকে বেশি করে দিয়ে ফেললে তারা খুব খুশি হয়ে যাবে তারা ইসলামের ব্যাপারে আরও একটু এগিয়ে আসবে এই নিয়তে তিনি তাদেরকে মক্কালদীকে দিয়ে দিয়েছিলেন কিন্তু তখনও একটা লোক ছিল মদিনা সাহাবিরা খুশি হয়ে গেলেন কিন্তু একটা লোক ছিল দুষ্ট প্রকৃতির মুসলমানদের ক্যাম্পের ভিতরে সে বলে বসলো একটা মন্তব্য করলো ইন নাহাদহিল কিসমাহ আলাম ইরা দুহা এই যে ভাগ করা হয়েছে আল্লাহর সন্তুষ্টির কোন নিয়ত ছিল না এখানে যেভাবে গনিমতের মাল বণ্ডন করা হয়েছে এটা আল্লাহর উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির কোন নিয়তে করা হয় নাই কোনো খারাপ নিয়তে করা হয়েছে নাউজবিল্লা সে আল্লাহ নবী সাল্লামকে কটাক্ষ করে এই মন্তব্য করলো সে লোকটা খুব বদকিসমতে ছিল খুব কম বাক ছিল বদবাক্ত ছিল পরবর্তী পর্যায় সে লোকটা গোমরা হয়ে গেছে নবী করিম সাল্লা আল সালাম এই মন্তব্য শোনার পরে তিনি জানেন যে একটা খারাপ লোক মন্তব্য করল অনেক ভালো লোকেরা তাদের অ্যাফেক্টেড হয়ে যায় আমাদের সমাজের কোন লোক আছে যে মানে করেন একজন লোকের দায়িত্বশীল পর্যায়ের কেউ একজন ভালো ব্যক্তিত্বের সম্মানিত লোক বড় আলেম কোনো ইসলামী ব্যক্তিত্ব তিনিও যদি কোনো সময় কোনো কিছু করেন তা আপনার কাছে খারাপ লাগলো আপনি এটা নিয়ে এত উচ্চবাচ্য করেন না কিন্তু আরেকজনের যদি ফিসফিসে আপনাকে ওয়াস বাসা দেয় তখন আপনার মধ্যেও আবার ধোকা সৃষ্টি হয়ে যায় ভালো লোকগুলোও নেমে যায় রসুল্লা সাল্লাম চিন্তা করলেন এর ওয়াশ ওয়াশা যদি শিকার হয়ে যায় অনেকে আরও এ তো কম বক্ত গেলই তো তিনি শুধু মন্তব্য করলেন কি করব সাবর করতে হবে রাহেম আল্লাহ মুসা যে আল্লাহ তালুসা আল্লাহ সাল্লামকে রহম করুন তার উম্মত এর চেয়েও বেশি অনেক বেশি কষ্ট তাকে দিয়েছে কিন্তু তিনি সাবর করেছেন আমাকে সাবর করতে হবে তো এই কথা কিভাবে আসলো যে ঘনিমতের মাল দেওয়া হলে খুশি না দেওয়া হলে বেজার হয়ে যায় এই হলো দুনিয়ার মোহ দুনিয়ার লোকদের এই ট্যান্ডেন্সি এই হাজি সেখান থেকে সাবধান করলেন যে ব্যক্তি গনিমতের মাল থেকে দিন আর দেড়হাম দেওয়া হলে খুশি হয় কাতিফা খামিফা কাপড় চোপড় চাদর ওড়না এগুলো পাওয়া গেলে খুশি হবে আর না পাওয়া গেলে উল্টাপাল্টা মন খারাপ হয়ে যাবে এই লোকটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে লোকটা পেলেও খুশি থাকে আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ করলে হাল সেই আসল ভালো মানুষ দুনিয়ার মধ্যে আমাদের এরকম উঠানামহায় সম্পদের ব্যবসা করতে নেমেছেন কোন সময় দেখা করলে ভালো লাভ হচ্ছে মাসা আল্লাহ খুব খুশি লাগে আর লস হয়ে গেলে কেমন লাগে তখন মন টন সব খারাপ হয়ে যায় সবার উপরে বিরক্ত ঘরে আসলে স্ত্রীর সঙ্গে ভালো করে কথা বলতে মনে চায় না আর এত খারাপ হয়ে গেছে মন তাকদিরের ফয়সালে যে আল্লাহ তালা করেন এই সম্পদ দিয়েও আল্লা তালা পরীক্ষা করেন না দিয়েও পরীক্ষা করেন এগুলোর কথা কোরআন শরীফ আল্লাহ বলেননি বলেছে বলেছেন বা আমার ইনসানু ইদামু রব্বু বাহু না ইনসানকে যখন আল্লাহ সম্মানিত করেন তাকে আল্লাহ তালা যখন অনেক কিছু দেখে তাকে টাকা পয়সা পজিশন অনেক কিছু দেন সম্মানের আসনে বসিয়ে দেন তখন সে খুব খুশি রববি আক্রমণ আল্লাহ আমাকে খুব সম্মান দিয়েছে খুব হ্যাপি আর যদি আল্লাহ তালা তাকে রেজে কমিয়ে দেন বলে যে আল্লাহ তালা আমার বড় অসম্মানিত করে ফেললে খুব মন খারাপ হয়ে যায় আমরা এখন একটা বিরতির দিকে যাব ইনশাল্লাহ বিরতির পরে আলোচনা ইনশাল্লাহ কন্টিনিউ করবে আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক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 शेष पथ जार सम्पर् महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सकाल सारे देश डायलग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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী বিরতির পূর্বে আমরা যে হাদিসটির আলোচনা করছিলাম সে হাদিসটি ছিল ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল ক্ষতিগ্রস্ত হয়ে গেল যে ব্যক্তি দিনার দেহাম কাতিফা খামিসা গণিমতের মাল থেকে পাওয়া সম্পদের দাসত্ব করে অর্থ সম্পদের দাসত্ব করে ইন ইনওতিয়ারা দিয়া দেওয়া হয়ে গেলে পাওয়া গেলে খুশি হয় ওয়লাম ইয় তাল্লাম ইয়দ তাকে দেওয়া না হলে না পেলে খুব নাকশ হয়ে যায় এই হাজিসের আলোচনা আমরা করেছিলাম যে আল্লাহ তাল্লা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন সম্পদ নিয়ে পরীক্ষা করেন এই সম্পদ যখন দেওয়া হয় তখন আল্লাহ শকুর আদায় করা উচিত গর্ব অহংকার ফুর্তি করতে গিয়ে আল্লাহ তালা শকুর আদায় করে না আর যখন চলে যায় তখন একেবারে কুফরি করার অবস্থা হয়ে যায় কাকে ধরবে কাকে মারবে কাকে দায়ী করবে কাকে দোষী বানাবে কেন আমার লস হয়ে গেল কেন এখানে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম কার উপরে রাগ ঝাড়বে কার থেকে প্রতিশোধ নেবে এরকম হয়ে যায় এসব আল্লাহ তালার হুকুমি আসে রিজিকের মালিক আল্লাহ তালা এইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে শান্ত থাকা দরকার তাহলে সেই লি ভালো দিনটা আর যে রিয়াকশনে মারাত্মক অবস্থা হয়ে যায় মেজাজ খারাপ হয়ে যায় ধর মার কাটে এরকম অবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়ে যায় সে লোকটার ইমানি দুর্বলতা ফুটে উঠল নিজিক যে আল্লাহ তালা দেন এটা বিশ্বাস করতে ইকিন করতে বলেছেন ভালো করে যে আল্লাহর হুকুম থাকলে আমি লস করতাম না নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে পরীক্ষা করছেন পরীক্ষা হচ্ছে এটা ফেতনা এটা পরীক্ষা আল্লাহ তালা যে বলেছেনিতনা তোমাদেরকে সন্তান সন্ততি মাল সম্পদ পরীক্ষা করা হয় ফেতনা পরীক্ষা পরীক্ষাটা বড় হয় যখন মানুষ হারায় ক্ষতিগ্রস্ত হয় লাভবান হয়ে গেলে হয়তো পরীক্ষাটা তো বড় হয় না কিন্তু যখন হারায় ক্ষতিগ্রস্ত হয় লোকসান হয় তখন পরীক্ষাটা বেশি বড় হয়ে যায় মাল এবং আওলার যে ফেতনা এটার যে আকর্ষণ আছে এর প্রতি যে মায়া আছে দরদ আছে কেন কষ্ট লাগে পাঁচ লক্ষ টাকা লস হয়ে গেছে কারণ মাল এর প্রতি অনেক মায়া অনেক দরদ ওই যে বারে বারে যে আয়াতটা অত হেব্বুন আলমা আল্লাহান জাম্মা তোমরা খুব মহব্বত করো মাল একটু কমে গেলে মহব্বতের মধ্যে একটা আঘাত পড়ো রবি করিম সাল্লাম নিজের এই আয়তা একবার উচ্চারণ করেছেন কোন প্রসঙ্গে জানেন তিনি যখন খোদ বাদে ছিলেন হাসান হোসাইন দাদি আল্লাহ আলহুমা তখন ছোট দুই নাতিও না তারা মিমবারের দিকে নানার কাছে ধেয়ে আসছেন নানাতে খুব আদর করেন তাদেরকে গায়ের মেদে দুটো লাল জামা আকর্ষণীয় পরিয়ে দিয়েছেন তাদের মা তাতে মারা দিয়ে আনহা তিনি মেম্বারে খোদবাই আছেন আর এই দুটো নাতি ঢুকে পড়েছে মসজিদের ভিতরে ওনার কাছে হামা গড়ে দিয়ে আসছে বা হাঁটতে চায় একটু হেঁটে কেবল হাঁটা শিখেছে আবার পড়ে যাচ্ছে একটু হেঁটে আবার পড়ে যাচ্ছে ওদের দিকে তাকালেন রসল সাল্লাহ তাকাইয়ে আর থাকতে পারলে না খোদ ওদের কষ্ট হচ্ছে মায়া এমন বেড়ে গেল নেমে আসলেন দুইজনকে কোলে উঠাই ফেলেন একসঙ্গে এবং করে দুজনকে উঠে নিয়ে খোদ বাদিতে আবার তাড়িয়ে গেলেন বললেন যে আল্লাহ তো ঠিকই বলেছেন ইনামা আমিতনা তোমাদের মালের মধ্যে সন্তানের মধ্যে ফেতনা আছে এ ফেতনা অর্থ কি আকর্ষণ মায়া মমতা খুব আগ্রহী হয়ে সেটাকে গ্রহণ করার মানসিকতা যেটা আমরা আগের আলোচনায় বলেছি যে যখন একটা সীমা পর্যন্ত থাকে এটা ন্যাচারাল এটি কোনো দোষ নেই আপনার সন্তানকে আপনি আদর করবেন দোষ আছে কিছু মায়া করবেন কোনো দোষ নেই এটা ভালো বরঞ্চ এটা আল্লাহ তালা যে মায়া মমতা দিয়েছে তার একটা অংশ এজন্য আকরা নামে এক বেদুন এসেছিল নবী করিম সাল্লাহ আসসালামের সঙ্গে দেখা করছে সেই সাম কবুল করেছে কিন্তু বেদুনদের মন একটু শক্ত থাকে মায়া মমতা কম সে দেখল যে রসুল উল্লাহ সাল্লাহ আসসালাম নাতিদেরকে বা ছোটো বাচ্চা দেখলে চুমু দেন আদর করেন তো সে বলল আপনি দেখি ছোটো বাচ্চাদেরকে চুমুও দেন আমরা তো এগুলো করি না তাদের সমাজে এরকম নাই তারা একটু কঠোর প্রকৃতি হয় কঠিন হৃদয়ের হয় মায়া মমতা কম কারণ তখন তিনি বললেন যে আল্লাহ তালা যদি তোমাদেরকে দয়া মায়া না দিয়ে থাকেন আমি তোমাদেরকে হেল্প করবো কেমনি আর তো দয়া মায়া এটা আল্লাহর পক্ষ থেকে রহমত বাচ্চাদের প্রতি আপনজনের প্রতি প্রিয়জনের প্রতি মায়া মমতা মহব্বত পয়দা হয় এটা ভালো আমার টাকা পয়সা আছে চুরি যাতে না হয়ে যায় খুব হেফাজতে রাখি এটা ভালো কিন্তু যখন এটা সীমা অতিক্রম করে লোবের দিকে চলে যায় মুহে পড়ে যায় হারামের দিকে চলে যায় তখনই আপত্তিটা চলে আসে এই জন্যই এখানে হাজি সেদিন শব্দ ব্যবহার করেছেন তাই এসে দিনার ক্ষতিগ্রস্ত হয়ে গেলো যে দিনারের গোলামি করে তাহলে কিছু মানুষ অর্থের গোলামি করে অর্থের পূজারই তারা আল্লাহর আব্দ আব্দুল্লাহ হতে পারে না তারা আব্দুদ্দিনার আব্দুদ্দেরহাম আবদুল মাল হয়ে যায় এবং সত্যিকার অর্থেই আমাদের সমাজে আপনি কিছু লোক পাবেন তারা অর্থের গোলাম হয়ে গেছে অর্থের পূজা তারা করে আমি সৌদি আরবে লেখাপড়া করেছি সেখানে ছাত্র বয়সে অনেক সময় আমরা যেতাম আমাদের দেশি যারা শ্রমিক ছিলেন তারা বিভিন্ন ক্যাম্পে বড়ো বড়ো কোম্পানির আন্ডারে সেখানে তারা তাদেরকে ক্যাম্প বানিয়ে দেওয়া হতো সেল্টারের মতো ওখানে থাকতেন কোনো সময় কয়েকশো বা বেশিও থাকতেন তো তাদের ওখানে একটু নামাজের জায়গায় থাকতো ওনারা নামাজ পড়তেন মাঝে মাঝে আমাদেরকে দু একজনের পরিচয় ছিল তারা ডাকতেন যে আসে আমাদেরকে একটু নসিহাত করেন একটু ওয়াচ করেন একটু দাওয়াতি কথা বলেন তা আমরা মাঝে মধ্যে যেতাম কথা প্রসঙ্গে একদিন একজন আমাদের দেশি কর্মচারী বললেন সেটা ছিল কোরিয়ান কোম্পানির আন্ডারে যে কোরিয়ান কোম্পানির একজন তাদের সুপারভাইজার আছে সে দেখে যে আমাদের ছোট্ট মসজিদটা যে আছে এখানে নামাজ পরি যেমাতে পাঁচ ওখানে নামাজ পড়ি ফজরও পড়ি এসাও পড়ি মাঘরিবও পড়ি সব নামাজ ক্লান্ত হয়ে গেলে টায়ার্ড কাজের ফাঁকে দিয়ে পড়তে যাই অনুমতি নিয়ে তারা বলে কী এত নামাজ করে কী করো তোমরা ওখানে গিয়ে বলে যে একটু আল্লাহ তালার করি তারা আরবি জানে না বাংলাও জানে না তারা ওই ইংলিশে একটু কথা বলে তারা বললো যে আমরা গডকে ওয়ার্শিপ করি তার মানে আল্লাহকে করি আল্লাহর কাছে তখন ক লাভ হবে কেন কর। ক বিপদ আপদ দুঃখ মুসিবত সব জায়গায় আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগে তিনি আমাদেরকে উদ্ধার করবেন দুনিয়ার মধ্যে উদ্ধার করবেন আখ্রাতে করবেন বলে যে আবার গড কি জিনিস আবার পকেটের মধ্যে ছিল তার এই একটা বড় নোট ছিল সৌদি রিয়ালের বোধহয় পাঁচশো রিয়ালের নোট এটা বাড়ি করলো বাড়ি করে দেখালো দেখো যে দিস ইজ গড এই যে টাকা দেখছো এটাই গড এটাই আল্লাহ টাকা থাকলে তোমার আসল মাবুদ হয়ে গেছে আর কিছু লাগবে না তো এরকম সে বিশ্বাস করে ফেলেছে টাকাই তার কথা মাহবুদি না। এটা তো অমুসলিম সে মনে করেছে। মুসলমানরা তাই মনে করে অনেক সময় যে টাকা পয়সাকেই মাহবুদ মনে করে তার গোলামিতের জন্য জীবন কোরবান করে ফেলল তার গোটা জীবন চলে গেল টাকার পূজা করতে করতে আল্লাহকে চিনলো না আল্লাহর কাছে আসলো না এমন হতভাগ্য হা থেকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন কোন প্রশ্ন আছে আপনাদের আল্লাহ তালা আমাকে যে সম্পত্তি দিলেন এটাকে কি আমি ফেতনা মানে করব না এটাকে আমি পরীক্ষা মানে করব ফেতনাটাই পরীক্ষা পরীক্ষা আসলে তো। ধন সম্পদ বা যে যেকোনো সম্পদ এমন কি স্ত্রী পরিবার ছেলে মেয়ে সবগুলোই যত নিয়ামত আছে প্রত্যেকটি নিয়ামতই নিয়ামত সেম টাইম নিয়ামত দিয়ে আল্লাহ তারা আমাদের পরীক্ষা করেন এই কথাই তো সুর আল ফদর বললাম না একটু আগে ফা আমা হনসানকে যখন আল্লাহ পরীক্ষা করার জন্য নিয়ামত দান করেন সম্মান দেন এই তো বলা হচ্ছে এই নিয়ামতটা পরীক্ষা জন্য দেওয়া হয়েছে যদি আমি এই নিয়ামতকে ঠিক ব্যবহার করি হক আদায় করি দান খয়রাত করি তাহলে এটা আমার জন্য নিয়ামতই থাকলো আর যদি নিয়ামতকে আমি মিস করি এর লোভ এর মোহ আমার ভিতরে এমন ঢোকার ঢুকলো যে আমি তার পূজারি হয়ে গেলাম আমি তার দাস গোলাম হয়ে গেলাম হক আদায় করলাম না এর লোভের মতো পড়ে গেলাম তাহলে এটা আমার জন্য ক্ষতির কারণ হয়ে গেলো ফেঁত না হয়ে গেল। তাহলে নিয়ামতটা ফেত না হতে পারে আবার নিয়ামতটা নিয়ামত থাকতে পারে এই জন্যই আল্লাহতলা আমাদেরকে এগুলো দিয়ে পরীক্ষা করছেন তো যেই ব্যক্তি এটা বুঝে তার জন্য ঠিকমতো ব্যবহার করে এটা তার জন্য নিয়ামত জাননাতে যাওয়ার কারণ হয়ে যাবে তার মাল তাকে জান্নাতে যেতে সহযোগিতা করেছে ওসমান রাজি আল্লাহ তালা আনুকে মাল দিয়ে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য সহযোগিতা করলেন যখন তবুকের যুদ্ধে ওসমান আদি আনহু এমন দেওয়া দিলেন একশো উট ভর্তি করে রসদ জোগাড় করে তবুকের যুদ্ধের জন্য পাঠিয়ে দিলেন এইগুলো দেখে একশো উঁটের রসদ দেখে রসুল্লাহ সাল্লাহ আসলাম এত খুশি হয়ে গেলেন দোয়া করলেন যে আল্লাহ ওসমান কি করেছে আজকে আল্লাহর দিনের জন্য এত দেওয়া দিল এর পরে ওসমান যদি আর কোনো নেকামল নাও করে তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো ঠেকা নাই তাহলে মাল দৌলতকে দিলে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করা যায় নেমত হয়ে গেল দুনিয়া তো আমি শান্তি পেলাম আখেরা তো শান্তি পেলাম কিন্তু যে মালের লোভে পড়ে গেল বকিল হয়ে গেল জমা করতেই থাকলো জমা মালাম দাদা দেওয়া বন্ধ করে দিল সেই ব্যক্তির জন্য ফেত না হয়ে গেল সেই ব্যক্তির জন্য এখানে কোনো কল্যাণ নেই তো এই যে সম্পদের এই মোহটা এই মোহটা মানুষ তখন পেয়ে বসে কতদিন থাকে তার কাছে আলহাকুম তেকা হাতটা জুরতুমুল মকাবের বেশি পাওয়ার নেশা প্রতিযোগিতা বেশি পাওয়ার ব্যস্ততা বেশি পাওয়ার ইচ্ছা উদ্যম তোমাকে এত পেয়ে বসেছে যে তুমি কবরে যাওয়া পর্যন্ত এইটা তোমার কন্টিনিউ করছে তার জন্য ফেতনা তার জন্য ক্ষতি তার জন্য ধ্বংস এই মাল এই সম্পদ তার জন্য ক্ষতির কারণ হয়ে গেল এজন্য আমরা সম্পদকে আলহামদুলিল্লাহ নেয়ামত মনে করি নিয়ামতের মতই ব্যবহার করি এটা যেন ফিতনা না হয়ে যায় আল্লাহ রব আলিন তৌফিক দান করুন আমাদের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি আজকের মতো আবিল্লাহি তৌফিকোহান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 कख सामान्य होते महामूल्यवान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 समर्थन कर डोनेशन जैगत पाठान ठिकाना आईआरपे रोड बार्मिंग पोस्ट कोट, बी फाई, आई बीओ बी, बी, बी, बी डबल टू आई बैन जी जीरो